রহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় দর্শক আপনার পৃথিবীর যে প্রান্ত থেকেই পৃথিবী বাংলায় সঙ্গ দিয়েছেন আজকের অধিবেশনে ইসলামের যে উত্তম গুণাবলী উত্তম চরিত্র তার মাঝে একটি গুণ নিয়ে আমরা কথা বলব আর সেটি হচ্ছে আসছে সত্যবাদিতা সত্যবাদিতা একটি গুণ একটি স্বভাব যে স্বভাবটি হবে মোমেনের যেটি হলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যে অংশ মোমিনের মাঝে পূর্ণভাবে থাকবে আর সত্যবাদিতা অথবা সত্য বলা এই গুণটি আজকের মুহুর্তে আমাদেরকে নিয়ে যদি আমরা একটু পর পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে সত্যবাদিতা সত্যবাদী হওয়া সত্য বলা সত্যের ব্যবহার এই দিকগুলি আমাদের মাঝে কেন জানি দিন দিন দিন দিন কমে যাচ্ছে সুপ্রিয় দর্শক অবশ্যই আমাদেরকে সত্যবাদী হতে হবে আর সত্যবাদী তাকে বলে যার মাঝে বাস্তব চিত্রও পাওয়া যাবে বাস্তবতার সাথে যার মিল রয়েছে সে হলো সত্যবাদী এটি হলো তার শাব্দিক অর্থ সিদ্ যাকে আমরা বলি সিদ্ সত্য বলা আর সত্য বলা বলতেই বাস্তবতার সাথে মিল পাওয়া একে বলে সত্যবাদী যেমন আজকে দিন হল শনিবার আপনাকে জিজ্ঞেস করা হলো আজকের দিন কোন দিন আপনি বললেন যে শুক্রবার তাই বাস্তবাদের সাথে আপনার কথা মিলেনি আপনি মুখ দিয়ে বলেছেন যে আজকে শুক্রবার কিন্তু বাস্তব ঘটনা হল আজকে শনিবার তাহলে আপনি আপনার কথাই সত্যবাদী নন এটি হলো শাব্দিক অর্থ আর শরীয়তের পরিভাষায় সত্যবাদী হওয়া বা সত্য বলা এটি ব্যাপক অর্থকে সামিল করে ব্যাপক দিককে সামিল করে শুধু কথাই সত্যবাদী হওয়া এটি ইসলামের সত্যবাদী নয় ইসলাম যাকে সত্যবাদী বলেছে সত্যবাদীর যে ভোষণ যার প্রতি দেওয়া হয়েছে সে শুধুমাত্র 119 कथा सत्यबादी महानबूल आलमीन ईमानदार दे आहान कर प्रिय बे ला ला आह्वान कर रण करल्ला भय्ला भय करवी हम सुन महानबीन जो आहवान जो तीन सत्यवदी होते जरा सत्यवदी छी होते हैं जरा सत्यवदी आंग दीते अंशी আমাদের নিজেদের মাঝে বাস্তবে রূপদান করতে হবে যা আসলেই আমি কি সত্যবাদীদের সাথে আছি মোহানবুল্লাহ আলমিন বলেছেন সত্যবাদীদের সঙ্গ দাও তখন ইতিপূর্বে সত্যবাদী ছিল আপনি শুধু সত্যবাদী সেটি নন আপনি শুধুমাত্র সত্যবাদী সেটি সঠিক নয় যা আপনি নতুনভাবে সত্যবাদী হয়ে যান আর এই সত্যটি আপনার থেকে শুরু হয়েছে সেটি নয় ইসলাম যে দিন সে দিন হলো পরিপূর্ণ দিন যার মাঝে সকল গুণ মানুষের যেই গুণগুলি থাকা উচিত যার মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হতে পারে যাকে সকলের সমাধার করবে যার মাধ্যমে একটি ব্যক্তিগত জীবন থেকে সকল অঙ্গনে অঙ্গন তৈরি হবে ব্যক্তি ক্ষেত্রে একজন ব্যক্তি সঠিক হবে একটি পরিবারকে সঠিকভাবে সে সত্যবাদিতার মাধ্যমে পরিচালনা করবে একটি সমাজ সত্যবাদী হবে একটি দেশ সত্যবাদী হবে বিশ্ব সত্যবাদী হবে আর এই অর্থেই মহানবুলো এবং সত্যবাদীদের সাথী হও তোমরা সত্যবাদী হয়ে যাও দর্শক আজকের এই আয়তের আঙ্গিকেই আমরা যে সত্যবাদী গুণ সে গুণ নিয়ে আমরা কথা বলতে চলেছি তাহলে সত্যবাদী কাকে বলে আমরা এতটুকু অনুধাবন করতে পেরেছি মহানবুল আলমী সুরাত্মদের একুশ নম্বর আয়াতে সত্যবাদী সম্পর্কে একই ধরনের কথা বলেছেন সত্যবাদীর যে ফল সংক্ষেপে মহানবুল আলমী বলেছেন যে তারা যদি সত্যবাদী হয়ে যায় যেহেতু আল্লাহ তালা আহ্বান করেছেন যে তোমরা সত্যবাদী হও তোমরা সত্যদের সঙ্গ দাও এর ফল কি এর ফল হলো মহানবুল্লাহ আলম বলেছেন যদি তারা সত্যবাদী হয় তাহলে সেটি তাদেরই মঙ্গল তাদেরই মঙ্গল বেরিয়ে আসবে তাদেরই ভালোর জন্যই তারা সত্যবাদী হবে অতএব তারা সত্যবাদী হবে যদি না হয় কেউ যদি সত্যবাদী না হয় সত্য গুণকে বাস্তবের রূপ না দেয় তাহলে তাদের জন্য মঙ্গলের বিপরীত যেটি তাদের জন্য অমঙ্গল রয়েছে তাদের জন্য অশুভ পরিণাম রয়েছে দুনিয়াতে এবং পরকালে উভয় ক্ষেত্রে তাদের জন্য অশুভ পরিণাম রয়েছে অতএব সত্যবাদী গুণটি আমাদের আলোচনা করতে হবে এবং আসল সত্যবাদী কাকে বলে তাহলে সত্যের কিছু আমরা দিক বলতে পারি যার মাধ্যমে একজন মানুষকে সত্যবাদী বলা যেতে পারে বরং একজন মেনকে সত্যবাদী বলা যেতে পারে কারণ আমরা মানুষের থেকে আবার মমিনকে এজন্য আলাদা করলাম যে সত্যবাদী যদি একজন অমুসলিম হয় সে সত্যবাদী একজন মুসলিম হয় সেও সত্যবাদী যে অমুসলিম সে সত্য কথা বলে এবং মানুষের কাছে সে এই সত্যবাদী পরিচয়ে পরিচয় লাভ করেছে যে সে সত্যবাদী অনুরূপভাবে একজন মুসলিম যে মুসলিম ইমানের দিক থেকে দুর্বল সেও সত্যবাদী এবং সে ইমানের ক্ষেত্রে ইমানের দাবির পরেও সে সত্যবাদী তবে ইমানের পূর্ণতা তার মাঝে নাই কাজগুলো সে করে না ইমানের কাজগুলো করে না, ক্ষেত্রে তার যে সত্যবাদিতা। আর একজন অমুসলিমের সত্যবাদিতা দুইটি এক নই তৃতীয় প্রকার যারা হান্ড্রেড পারসেন্ট ইমানদার তাদের সত্যবাদিতা তাহলে তিন প্রকার সত্যবাদী মানুষের ক্ষেত্রে আমরা নির্বাচন করেছি যে তাহলে প্রথম প্রকার সত্যবাদী তারা মূলত সত্যবাদী তারা যারা এবং ইমানের ক্ষেত্রে যারা অগ্রগামী তারা হলো পরিপূর্ণ সত্যবাদী এই জন্য মোহানবুল তার মমিন বান্দাদেরকে ডেকেছেন যারা ইমানের দাবি দিয়েছেন ইমানের দাবি তাদেরকে সত্যবাদী হতে বলেছেন কারণ সত্যের কিছু দিক আছে যে দিকগুলি একজন মানুষের মাঝে একজন মোমিনের মাঝে ফুটে উঠবে তাহলে যখন পূর্ণ দিকগুলো তার মাঝে ফুটে উঠবে তখন তাকে পরিপূর্ণ সত্যবাদী বলা যেতে পারে আমরা বলছিলাম যেটা হয় একজন নন মুসলিমকে তার সত্যবাদীদের ক্ষেত্রে তার এই সত্যবাদী উপাধিটি দুনিয়াতেই যথেষ্ট হতে পারে পরকালে তার যে প্রতিদান এবং তার যে সবাব সে আল্লাহর কাছে লাভ করতে পারে না যদিও সে সত্যবাদী ছিল কেন তার কারণ হলো সে পরিপূর্ণ সত্যবাদী নন পরিপূর্ণ সে সত্যবাদী যাকে বলে এই গুণ তার মাঝে নাই। কারণ প্রথম যে গুণ হতে হবে সে আল্লাহ এবং আল্লাহর রসদের প্রতি ইমান আনবেন সে অংশ তার মাঝে নাই অতএব তিনি দুনিয়ার ক্ষেত্রে সত্যবাদী সুপ্রিয় দর্শক মমিনের ক্ষেত্রে তাহলে সত্যবাদী যে গুণটি সে গুণটি কেমন হবে সেই গুণটি তার মাঝে পরিপূর্ণ হবে আসলে সত্যবাদিতা নিয়ে যে কথা বলছি এ সত্যবাদিতা গুণটি মহানবুল আরামিনের মহানবুল আলামিন কারোর সাথে ওদা দিয়ে পদা করেন না মমিনদের যে সবের কথা যে প্রতিদানের কথা যে জান্নাতের কথা যে জাহান্নামের কথা যে দিকগুলি তিনি আলোচনা করেছেন সবগুলো সত্য আর যারা মহান রব আলমী যেগুলো আমাদের জন্য পাঠিয়েছেন সেগুলোকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিতে পারবে সেই হলো মূলত সত্যবাদী এবং তাকে বলা যেতে পারে আশেখ সত্যবাদী এবং সাথে সাথে আপনি আরেকটি গুণ লাগিয়েও দিতে পারেন সে হল কামেল পরিপূর্ণ সত্যবাদী আর যদি আংশিক থেকে থাকে দুনিয়ার সত্যবাদী পরকালের আমলি জিন্দিগিতে সত্যবাদী নন তাহলে তিনি সত্যবাদী এবং তার সত্যবাদীতা আংশিক অর্থের সত্যবাদী পরিপূর্ণতার ক্ষেত্রে নই অতএব আমাদেরকে পরিপূর্ণ সত্যবাদী হতে হবে এবং মহানবুল্লাহ আলামিন তার মমিন বান্দাদেরকে তিনি আহ্বান করেছেন মহানবুল্লাহ আলম সৌরাত সাতাশি নম্বর আয়াত করেন ওমনাল তাহলে বিভিন্ন শব্দ এসেছে কথার ক্ষেত্রে তার বর্ণনার ক্ষেত্রে তিনি অধিক সত্যবাদী তার চেয়ে সত্যবাদী আর আ হতে পারে না মহানবুল আলমিনের সত্যবাদী তিনি ওয়াদা ভঙ্গ করেন না বান্দার সাথে যে ওয়াদা হয়েছে যে যদি আমল করে ইমান আনার পরে সে পরিপূর্ণ ইমানদার এবং পরিপূর্ণ ইমানদার আমলের ফলে তার মাঝে আমল যদি পাওয়া যায় তাহলে মহানবুল আরামিন তাকে জান্নাতুল ফেরদাউস স্থান দিবেন জান্নাত স্থান দেবেন তার কর্মের ফলে যদি আমরা আলোচনা করি যে জান্নাত রবিহ সাল আলাইসাল্লাম ইসাদ করেন তোমরা যখন জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউস চাও কেন এজন্য যে সেটি হলো আ আল আল্না জান্নাতের সর্ব উঁচু স্থান হল সেটি হলো জান্নাতুল ফেরদাউস তিনি তাহলে মহানবুল্লাউ দান করবেন তাহলে তার নিচেও জান্নাত আছে আল্লাহ বচন শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ অনেক করে রেখেছেন তার জন্য এবং সে জান্নাতের সর্ব উঁচু স্থান হলো জান্নাতুল ফেরদাউস আর সে জান্নাতুল ফেরদাউস দান করবেন তার প্রিয় বান্দাদেরকে যারা সত্যবাদী হবেন কথায় এবং কাজে সুপ্রিয় দর্শক আজকে সত্যবাদী যেন আমরা কথা বলছি তাহলে মোহামবুল্লা আলামিন তিনি হলেন সবচেয়ে সত্যবাদী আর এই গুণটি তিনি পছন্দ করেছেন তার বান্দাদের ক্ষেত্রেও তাই তো তিনি আহ্বান করেছেন যে তারা যেন সত্যবাদী হয়ে যায় তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তাদেরকে যে আদেশ করা হয়েছে তাদেরকে যে নিষেধ করা হয়েছে সবগুলো যেন পরিপূর্ণভাবে ফলো করে এবং যার মাধ্যমে তারা আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে গৃহীত হবেন সুপ্রিয় দর্শক এজন্য আমরা বলবো যে এই গুণটি সত্যবাদীতা এটি সকল নবী এবং রসুলদের গুণ তারা সত্যবাদী ছিলেন যদি নবীদের দিক নিয়ে আমরা আলোচনা করি আল্লাহ আল্লা সুহানা কোরআন মজিদে তিনি অনেক নবীর নাম উল্লেখ করেছেন এবং নাম উল্লেখ করে তিনি তার সাথে তাদের টাইটেলও দিয়ে দিয়েছেন যে ভালো দিকগুলি তাদের মাঝে ছিল সে ভালো দিকগুলি তিনি আলোচনা করেছেন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবীরা সদ্গুণের অধিকারী ছিলেন সর্বোত্তম গুণের অধিকারী ছিলেন মহানবুল্লা যে গুণগুলি তার বান্দার জন্য পছন্দ করেছেন। সেই গুণের অধিকারী ছিলেন তার মাঝে সত্যবাদিতা এই গুণটি মমিনের গুণ এই গুণটি যত নবী এবং রসল এসেছিলেন তাদের গুণ সুপ্রিয় দর্শক ছোট্ট একটু বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো থাকুন বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে मणि मुक्त रदिया होते तीन श्रेणी लोकर क्या तरह दिखे रहमत दृष्टि तक तक पवित्र करतीर हे अल्लाह रसुल्लाहअल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 পথ প্রদর্শক আলকুর আনুল কারি কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करारे देखने सुप्रिय दर्शक बिरतर पर शेष अंश সত্যবাদিতা সত্য গণ্টি এটি নবীদেরও নাবিরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি কোনো অবস্থাতেও না তারা কখনো মিথ্যা কথা বলতেন না মানুষকে ধোকা দিতেন না যেমন তাদের মাঝে ধোকা ছিল না মানুষের ক্ষেত্রে এর চেয়ে বড়ো ধোকা আল্লাহর ক্ষেত্রেও ছিল না কারণ মোহানবুল্লা আলমিন যে আদেশ এবং নিষেধ করেছিলেন তারা পঙ্খু না রূপে সে আদেশকে ফলো করেছিলেন বিধায় তারা হলেন खुली महानबल्लामीन शुरबी महानबाला एक चल्लिस नम्बर आया ইব্রাহিম আল্লাহামের যে উত্তম গুণ উত্তম গুণ সময়ের মাঝে একটি গুণ তিনি করছেন যে তিনি স্মরণ করুন মোহাম্মবুল্লা আলামিন তার গুণ তিনি বর্ণনা করেছেন আপনি স্মরণ করুন তা হল ইন্না হুকান তিনি ছিলেন সত্যবাদী নবী নবী ছিলেন এবং সত্যবাদী যে গুণটি তার মাঝে ছিল তিনি সত্যবাদী নী ছিলেন তাহলে সত্যবাদীতা বা সত্য গুণটি ছিল। এবং তারা পরিপূর্ণ সত্যবাদী ছিলেন একই ধরনের আয়াত মোহামবুল ইসলাম আরিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতের এরশাদ করেন ওয়াজ ফিল কিতাব ইদ্রিস, ইদরিস আলাহ সালাম সম্পর্কে আল্লাহ তালা কথা বলেন একই ধরনের কথা যে শব্দটি ব্যবহার করেছেন ইব্রাহিম আলাহ সালামের ক্ষেত্রে একই ধরনের কথা ব্যবহার করেছেন ইদ্রিস সালামের ক্ষেত্রে তিনি বলছেন তাই তো মহান্ডবুল আলমিন সর্ব উত্তম মর্যাদা তাদেরকে দান করেছেন মানুষের মাঝে সর্ব উত্তম মানুষ তারা এবং তাদের গুণ যারা গ্রহণ করেছে তারা হলো উত্তম মানুষ এই আমাদের উচিত নবী মোহাম্মদ যে তরিকা যে পথ আমাদের কাছে ইসলামের অনেক সুন্দর সুন্দর উচ্চ গুণগুলির মাঝে এটি একটি যে সত্যবাদী হবে মানুষ সত্য কথা বলবে কাউকে ধোকা দেবে না কারণ সত্যর মাধ্যমে অনেক ক্ষতিকর দিক আছে আমরা ভালো করেই জানি যে কেউ যদি সত্যবাদীটা হারিয়ে ফেলে যদি কথায়ও সত্যবাদী না হয় তাহলে মানুষের লাঞ্ছনা মানুষের মানে ধিকার তার প্রতি এসে থাকে এসাদ করেন কিতাব ইসমাইল মহানবুল্লাহ আলমিন এসাদ করেন যে হে নবী আপনি ইসমাইলের ঘটনা স্মরণ করুন ইন্না কানা কানা ওয়াদ। তিনি সত্যবাদী ছিলেন পদা করলে পদাকে পরিপূর্ণ ভাবে রক্ষা করা এটি মোমিনের গুণ নবীদের গুণ তারা সত্যবাদী ছিলেন তিনি সুপ্রিয় দর্শক তাহলে আলোচনা করেছি যে সত্যবাদী কি এ অংশ আপনার মাঝে থাকতে হবে আর সত্যবাদী গুণটি কার এটি আপনার মাঝে থাকতে হবে যেন অন্তত আপনি এই অংশ যদি বুঝতে পারেন যেটি এটি আল্লাহর গুণ আর এই গুণটি মহানবুল আরামিন তার বান্ধাদের জন্য তিনি পছন্দ করেছেন যে তার বান্ধারা কখনো কাউকে ধোকা দেবে না কারোর সাথে মিথ্যে কথা বলবে না কাউকে প্রতারণা করবে না এগুলো মানুষের গুণ যার মাধ্যমে ব্যক্তি থেকে শুরু করে সমাজের শান্তি ফিরে আসতে পারে যার মাধ্যমে যত ধরনের খারাপ দিক খারাপ দিক থেকে তারা বেঁচে যেতে পারে সুপ্রিয় শ্রোতা আমরা এখন আলোচনা করতে পারি যে পরিপূর্ণ সত্যবাদীর কথা আমরা বলেছিলাম যে আংশিক সত্যবাদী আর পরিপূর্ণ সত্যবাদী পরিপূর্ণ সত্যবাদী আসলে কাকে বলে আমরা বলেছি যে কথায় শুধু সত্যবাদী হলে তাকে পূর্ণ সত্যবাদী বলা যেতে পারে না আংশিক কথা সত্যবাদী তার বেশ কিছু দিক আছে আমরা তিনটি দিক আলোচনা করব যে তিনটি ক্ষেত্রে একই সাথে তাকে সত্যবাদী হতে হবে যদি এই সত্যবাদীতা তার সত্য গুণটি যদি একই সাথে তিনটি ক্ষেত্রে থেকে থাকে তাহলে তাকে আমরা পরিপূর্ণ সত্যবাদী বলতে পারি प्रथम प्रकार गुण हल्ला वास्तव में रूप दी चान प्रथम आल्ला सत्यवदी होते महानबूल आल आदेश निषेध कर परिपूर्ण भाव ग्रहण कर नाम सत्यवदी कारण সে আল্লাহর সাথে কিছু ওয়াদা করেছেন আর ওয়াদাকে তিনি পূর্ণ করেছেন তাকে কিছু আদেশ করেছেন আদেশের ক্ষেত্রে আপনি আদেশ লঙ্ঘন করলেন যদি মোহানবুল্লা আলমিনের আদেশকে আপনি লঙ্ঘন করে দেন তাহলে ক্ষেত্রে কিন্তু আদেশকে না মানার ফলে আপনি এই ক্ষেত্রে মিথ্যাবাদী কারণ আপনি অঙ্গীকার করেছেন আমরা সকলেই রব হিসেবে আল্লাহকে গ্রহণ করে ফেলেছি এবং এই গ্রহণ এই শিক আমাদের আগেই পৃথিবীতে আসার আগেই আমাদের ছিল এবং আমরা বলেছি যে আল্লাহ আমাদের রব তাকে রব হিসেবে গ্রহণ করার পরে রব যে আদেশ আপনাকে করেছেন আপনার প্রভু যে আদেশ আপনাকে করেছেন আপনার মঙ্গলের জন্য আপনার লাভের জন্য যে আদেশ এবং নিষেধ করেছেন সে আদেশকে আপনি রব হিসেবে গ্রহণ করার পরেও যখন লঙ্ঘন করবেন ক্ষেত্রে আপনি একজন মিথ্যাবাদী মোহানবুল্লা আলমিন যে আদেশ নিষেধ করেন তার মাঝে আমরা দেখতে পাই অনেকগুলো আদেশ আছে এবং নিষেধাজ্ঞ সে আছে এক থেকে তিন নম্বর আয়তাব যদি আমরা পড়ি আল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহ ভালো জানেন এরপরে আল্লাহ তালা তিনি আলোচনা শুরু করলেন আহ মানুষেরা কি এ ধরনের ধারণা করে মানুষেরা কি মনে করে আইয়ুত রকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে আই যে তারা শুধু এই কথা বলবে যে আমি ইমান এনেছি ইমানের দাবির ফলেই তাকে ছেড়ে দেওয়া হবে ওহমলা ইউতানুন আর তাদেরকে পরীক্ষা করা হবে না তাহলে মহান্নবুল আলমিন তাদেরকে পরীক্ষা করবেন অতএব সত্যবাদিতার ক্ষেত্রে মোহান্নবুল আলম যখন পরীক্ষা করবেন এই পরীক্ষায় পাশ করতে হবে তাহলে আপনি সত্যবাদী হতে পারেন আল্লাহ যারা সত্যবাদী তাদেরকে জানার জন্য আর কারা মিথ্যাবাদী তাদেরকে দেখার জন্য তাদেরকে জানার জন্য আলমান্নাল কাদিবিন আর কারা মিথ্যাবাদী তাহলে আল্লাহর ক্ষেত্রে आल्लापूर्ण सत्यबादी सुप्रिया दर्शक सत्यवादी कथा आगामी अधिवेशने अपन साथ विषय कथा अपन अलकुम्ला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 জানতে হলে দেখুন কোরআন ও ইসলামী আদর্শ প্রতি সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 to implement the convincing Islamic come educational formula to excel in your career. dekun Career Guidance. Pratirovibar Raad 4-6 time. Aap Puno Shamprachar. Shakaal 4-9 time, Bangladesh. Peace TV, Banglai.